জাইনাব রিল্লাহতআ না বলেন আমি উম্মু সালামাকে বলতে শুনেছি এক নারী রসুল্লাহ সাল্লু আলাই এর কাছে এসে বলল হ্যাঁ আল্লাহ রসুল আমার মেয়ের স্বামী মারা গেছে তার চোখে অসুখ তার চোখে কি ছুরমা লাগাতে পারবে তখন রসল সাল্লু আলু সাল্লাম দু অথবা তিনবার বললেন না তিনি আরও বললেন এ তো মাত্র চার মাস দশ দিনের ব্যাপার অথচ জাহিলি যুগে এক মহিলা এক বছরের মাথায় বিষ্ঠার নিক্ষেপ করত